আলহামদুলিল্লা ভাইরা সবাই আলহামদুলিল্লাহ ভাই সবাই আমরা মোহাম্বতের সাথে কিছু সময় জিকির করব ধ্যান ও খেয়ালের সাথে জিকির করব আসন করে বসবো ধ্যান ও খেয়ালের সাথে জিকির করবো চক্ষুদূড়া বন্ধ করে জবানে জিকির করবো ই জিজ্ঞেস যখন করব খেয়াল করব আমার কলবে আল্লাহই আসে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস যখন করব, খেয়াল করব আমি মাওলারে বলাম যে মাওলার উত্তর দেন কেন বল Ain Allah la ilaha Ain Allah la ilaha Ain Allah la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 Layla in Layla in Layla in Layla Inshallah the ilaha inshallah ya ya inshallah ya ya inshallah la ilaha inshallah ya ya inshallah la ilaha inshallah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 La ilaha la la إلى <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله <سؤال> <سؤال>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 and the Allah <laughs> and the Allah and the law and the Allah and the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 hayya allah allah allah allah allah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 হল হাই শুধু হাই হল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 ऐ खुदा अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह গোডাউন বানায় হলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা নাশহাদু আল্লাহা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي দীনআ স্লো হলহি পে মোহলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া আপনাকে আমাকে ফসাদ জমানায় যখন দুনিয়ার থেকে ইসলাম মুসলমান যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে দামি এক গুরুত্বপূর্ণ মাজলিশ আসার বসার বলার সোনার তৌফিক দান করছেন থাকা সত্ত্বেও তার মাহফিল আসতে পারে কত কপাল পর চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে কেউ বা বেহুদাক মধ্যে কপাল পরার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্য কপাল পরা মাহফিল আসতে পারে হে কপাল পড়া বদনসিব কপাল পরা বদনসিব তোমার চাটকি চাটামা আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না আমি শেষ বক্তা আমার পরে আর বক্তাও নেই আবার মাহের মের বানা বহু দূর দূর থেকে আপনি এবং আমি আসতে পারতাম না যেই মালাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মহামেন মোত্তা জাকিরিনের অন্তর্ভুক্তর তৌফিক দান করছেন এর জন্য বেজান না খুশি যারা আমরা খুশি হইলাম আল্লাপ খ্রিস্তানদের গর্ব করেন পড়েন সবাই সাল্ল জীবনে একবার ফরজ একবার সালাত না নামাজের মধ্যে দূরত পড়া শুননাথ একই মজলিশে নবী আলাই সালামের নাম শোনার পরে বারবার দুরুৎপড়া তা দুরুৎ পরা ফরজ দূরত পড়া ওয়াজিব দূরত পড়া সন্না দূর্তাহ দাঁড়ানো দাঁড়ানো না কি জানি না এটা কি জানি না তবে আমি এতটুকু যদি কেউ এটাকে জরুরি বা কাজ মনে করি যদি দাঁড়ানো কে জরুরি অথবা নেকের কাজ মনে করে। নিশ্চিত ভাবে গুণা হবে কোনো সন্দেহ নেই আসল কাজে ফৌদ আসল কাজের খবর নেই ইমামে তহাবির রহমতুল্লা বলেন নবী আলাইস্লামের নাম যতবার শোনা হবে ততবারই দূরত পড়মাম তহাবির কৌল তিনি কেন বলেন তিনি বলেন নবী আলাইস্লাম নাম শোনাই তো দূরত পড়ার কারণ আর সবাব তাকরার হলে মোসা বাবু তাকরার হক যেহেতু জহুরের নামাজ ফরজ হয় জহুরের নামাজ বারবার আসার কারণে আসুরের নামাজ ফরজ হয় আসহরের আসার কারণে কাজী নামাজ পড়া ফরজ হয় অক্ত হলো সবাব আর নামাজ মোসাব যেহেতু অক্ত তাকড়ার বারবার হওয়ার কারণে নামাজও বারবার ফরজ হয় ঠিক যেহেতু দরুদ পড়া তো স্বাব নবীর নাম শোনার কারণে নাম যতবার শোনা হবে ততবারই নবীর নামে দূর হবে না এখানে সবাব তাকরার হলে মোসাব তাকরার হওয়া লাজেম না কেন খবরদার কেউ দাঁড়া খোলা শোনেন শরীর এবং মন শরীর এবং মন এখানে থাকবে খবরদার এক সেকেন্ডের জন্য এদিকে দিকে মন যাবে না ঠিক আছে না মোতলাক সে তাকার কে অজেব করেনা এবং এহেমাল ও রাখে না কেন যদি মতলাকান মতলাকান সবাব বারবার হওয়ার কারণে নবীর পরে দুরু পরা বারবার বার অজীবী হয় তাহলে নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি পরে মোহাম্মদ অজীব হবে নাকি তাহলে এখানে কি করবেন সল্লু আলাইহি ওয়াসালিম তসলিম এটা মুজমাল আয়া তো মুফাসাল না ঠিক না যাই হোক যেহেতু কৌল তো আছে অজীবের দুইশোবার বলবর দূরত পরব কি হবে একেবারেই সহজ একেবারে কি পাঁচ অক্ট নামাজে যাই নামাজের আগে বিশ বার পড়ি এই মাত্র যে দূরত পড়লাম অনেক লম্বা এত দূরের দরকার নেই ছোট্ট সংক্ষিপ্ত সল্লাহ সল্লু যদিও দূরটা একেবারে ছোট্ট সংক্ষিপ্ত কিন্তু দূরটা পূর্ণ দূরটা কি ভাই কেন আল্লাহ কি বলছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিম সাল সালাম নবীর উপরে সলাৎ এবং সালাম প্রেরো সল্লাহ মধ্যে সালাম ও পাওয়া গেছে পরিপূর্ণ তো নামাজে যাওয়ার আগে যদি আপনি সাল্লাম সাল্লাহ আলহাম সাল আলাই পড়তে পড়তে যান আপনাকে মারবে কেউ তো কতবার পরা যায় বলেন তো অনেকবার তা পাঁচ অক্ট নামাজ কি দুইশো হয় না সাহস আসল ক্রমে আমরা নাই দূরের সময় দাঁড়াবার জন্য পাগল হয়ে বেশি দূরত পড়ার মধ্যে নাই কি কথা ঠিক না <خرج رسول الله الله الله الله الله الله ومن علينا> <قال الله على من قال قال ذلك ذلك এরকম এক হালকা নিকট থেকে রওনা করছেনবিতে হালকা বলা হয় এক উত্তৃত বসাকে রা করছেন নবী প্রশ্ন করলেন সাহাবারা বস কেন এখানে কি করতেসো কি কাজ কলু তারা জবাব দিলেন নাসকুরুল্লাহ আমরা বৈষে বৈশে জিকির করতেছে সেইসা করতে আলাই তো কসম কালেন আল্লাহর কসম তোমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছো সাহব কসম কাটলেন আল্লাহর কসম আমরা যে জবাব দিছি এই উদ্দেশ্যে বস অন্য কোন উদ্দেশ্যে বসে নাই তোমাদেরকে নিয়ে ফ্রেস তাদের মধ্যে গর্ব করতে আসে মুসলিম সবের হাদিস তা নিশ্চিতভাবে এই মাজলিস কেন্দ্র করে আল্লাপাকেন মা বোনেরা জীবনে বহুত সময় নষ্ট করছেন বেহুদা গল্প গুজব টেলিভিশন হাবিজ মধ্যে আমার অনুরোধ থাকবে জীবনের বহু সময় নষ্ট করছেন কাজাস্বরূপ স্বল্প সময়ের জন্য নিরিবিলি কোন এক জায়গায় বসে যান খুব খেয়ালের সাথে কথা শোনা চেষ্টা করেন হতে পারে আমি যে আয়াশের তেলাম করছি আয়াতের তিন ধরনের মানুষ পাওয়া যায় কয় ধরেনে। এক ধরনের মানুষ তীর বড়ি অস্বীকার করছে পীর মৃতি কোথায় কোথায় পেল পি সেরে ইসলামে নাই শরিয় অস্বীকার করছে ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত পীর বাবা জট্টা যদি কোন রকমের কবরের মধ্যে সালু কাপড় পারে ঠিক না আর ভাঁড় বাঁচ ভোজ দিয়া বাবা নামের পোস্টার লিফলেট গেট যদি সাজাইতেই পারে বিভিন্ন বিশ্লেষণ ব্যতীত গিয়াই পীরের পায়ের মধ্যে সেচদা বাবার দরবারে নাজরানা গরুনিয়া দৌড়া দৌড়ি সেখানে বাচ্চা টানাটানি বাচ্চা টানা নিয়ে বাবায় বাচ্চা দিয়ে দেবে সব জিম্মারি দেয় বাবাকে জিম্মা দিয়ে তুমি কবরে আজাবে মাফ করার জিম্মারি তুমি সব জিম্মাদারি দিয়া নিজে এবাদত থেকে নিজেকে হেফাজত করিয়া নেয় এক লোক বেলা তাহা ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত বাবাকে পীরকে গ্রহণ করে এরকম আছে কি নেই ভাই আর তৃতীয় নাম্বার যারা পীরকে অস্বীকারও করে না বেলা তাহি পীরকে গ্রহণও করে না অস্বীকারও করে না বেলা তাহিক গ্রহণও করে না যদি দেখে শরিয়া সম্মত হক তাহলে গ্রহণ করে হক না হলে প্রত্যাখ্যান করে তিন ধরনের লোক পাওয়া যায় না মোটামুটি ঠিক না আগের দুই দল গোমরা আগের দুই দল পথ আর শেষের দল হক আগের দুই দল শেষের দল বুঝলেন কিভাবে এবার আসেন যারা পীর বুদ্ধি অস্বীকার করে তাদের বড় দলিল হলো পীর শব্দ পাইলা কোথায় এ তো কোরআন হাদিসের মধ্যে নাই সহজ হয় যেহেতু দেখাইতেও পারে না আর তাদেরকে বুঝাইতেও পারে না কোথায় পীর মুরিতে পাইলা সহজ কথা আমরা তাদেরকে বলবো পীর শব্দ কোরআন হাদিসের মধ্যে না পাওয়ার কারণে যদি পীর কে অস্বীকার করো তার নামাজ ও রোজা তো কোরআন হাদিসের মধ্যে নেই দেখো নামাজ কোরআনের মধ্যে মধ্যে। দেখা রোজা হাদিসের মধ্যে। যদি পীর শব্দটা কোরআন হাদিসের মধ্যে না থাকার কারণ অস্বীকার করো তার নামাজ ও রোজাও তো কোরআন হাদিসের মধ্যে নেই যদি এই প্রশ্ন আমি করি তখন সে কি বলবে যে ভাই তুই নামাজ রোজা কোরআন হাদিস খুঁজতেছো কেন বলে কেন ভাই সে যদি জ্ঞানই হয় সে বলবে শব্দ দয় আর হাদিস শব্দ আরবির মধ্যে থাকতে পারে না বড় তুমি দেখো এই ফার্সি শব্দের মোরাদেব কোন আরবি শব্দ কোরআন হাদিস মধ্যে আছে কি নাই যদি থাকে তো পর মানো আর না থাকলে এবং সম আসে নামাজ রোজার অর্থ বিধায় তুমি মেনে নিয়ে আসো তাহলে আমিও তো তোমাকে বলবো পিস শব্দের কোনো আরবি শব্দ কোরআন হাদিসের মধ্যে আসে কি নাই সেটা তুমি দেখো কি কথা ঠিক না যদি থাকো তো মানো না মানলে না থাকে মানিও না এইটা তোমাকে বুঝতে হবে পি শব্দের শাব্দিক অর্থ মুরুব্বি কি ভাই মুরুব্বি আরবিতে বলা হয় শায়খ আরবিতে কি বলা হয় শায়খ পীর কি পীর কেন বলি হবে আমাদের দেশটা কোন দেশ না ভাই আমাদের এক সময় ছিল পাক ভরত উম দেশ এই পাক ভরত উম মধ্যে বছর পর্যন্ত শাসক ছিল মুসলমানরা এবং অধিকাংশ শাসক ছিল মোগল যারা অধিবাসী পারস্যের শুধু তাই নয় দেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল একশো বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি শুধু তাই নয় দেশে প্রথম কোরআনের তফসিল লিখছেন শাহিউ রহমতুল্লাহ আলি আরবিতে বা উর্দুতে লেখেন নাই লিখছেন ফার্সিতে আবু হারিফ রসের মহাম্মুল্লাহ ইউসুফ রহমতুল কি কথা ঠিক না ফরিদুল রুমি রহমতুল এরা সময় পারসের অধিবাসী এর জন্য পার্সি ভাষা আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা হওয়ার কারণে সচারচার মানুষ রাষ্ট্রীয় ভাষায় সাধারণত কথাবার্তা বলেন কি কথা ঠিক না এর জন্য দেখবেন এখন পর্যন্ত এখন পর্যন্ত বিচারালয়ে হাজারো শব্দ ব্যবহৃত হয় আরবিতে এবং ফার্সিতে হাকেম মনসেব আর দালি দলিল জেরা উকিল কি কথা ঠিক না পেশা এই শব্দগুলি বাংলা না ইংলিশ না সব শব্দগুলি হয়তো আরবি কেন শত শত বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্টের একজন মুন্সিফ একজন হাকেম ছিল আমার মতো একজন মৌলভী টুপিওয়ালা দাড়িওয়ালা যুব্বাওয়ালা কি কথা ঠিক না এক দুই বছর শত শত বছর এর জন্য আজ পর্যন্ত বিচারালয় থেকে সেই শব্দগুলি এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই যদিও ব্রিটিশ ল চলতেছে। কিন্তু পর্যন্ত এখানে আরবি ব্যবহার করার কারণে আজও পর্যন্ত সেই শব্দগুলি ব্যবহৃত আসছে কেউ ঠিক না শুধু তাই নয় ফার্সি শব্দের সাথে মুসলমানদের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে অনেক সময় ফার্সি শব্দ ব্যবহার না করলে তো এর জন্য আজ পর্যন্ত বিচারালয় থেকে সেই শব্দগুলি এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই যদিও ব্রিটিশ ল চলতেছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এখানে আরবি এবং ফার্সি ব্যবহার করার কারণে আজও পর্যন্ত সেই শব্দগুলি ব্যবহৃত হয়ে আসছে কেউ তা ঠিক না শুধু তাই নয় ফার্সি শব্দের সাথে মুসলমানদের সাথে সম্পর্ক হয়ে গেছে অনেক সময় ফার্সি শব্দ ব্যবহার না করলে তুমি হিন্দু কি মুসলমান এই হয়। কি সৃষ্টি হয় যেমন আপনি গিয়া যদি হোটেলে বলেন আমাকে জল দেন আপনাকে কি বলবে যদি বলি পানি দেন অর্থাৎ পানি শব্দ এটা বাংলা না এটা ফার্সি কিন্তু ফার্সির সাথে মুসলমানদের দলিল দেই যেমন ইংরেজরা দুইশ বছর এদের শাসন করার কারণে হাজার ইংরেজি শব্দ আমরা সাধারণ বাংলা ভাষার মতো ব্যবহার করি যেমন আমি কোথায় বসা আছি চেয়ারটা কোথায় আছে কি জ্বলতেছে দেখেন অবস্থা শব্দ না কি বুঝলাম যেহেতু ইংরেজদের শাসন আমলে আমরা থাকার কারণে হাজারো ইংরেজি শব্দ আমাদের কাছে সচরাচর বাংলার মতো ব্যবহার করি ঠিক পারস্যা এ দেশে শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের ভাষা হয়ে গেছে ভাষা যেহেতু তারা শায়েক কে মোর্শেদ কে পীর বলে এর জন্য হাজার শত বছর পর্যন্ত কি কথাটা ক্লিয়ার তা বলতে পারব যে পীর এর মধ্যে বিশ্ব আসে নাকি ভিন্ন কোন জিনিস আসে কি না আসে যেমন একজন ফকি আলেম কি আলেম না কথা বলেন না কেন একজন আলীম কি আলেম না একজন আদিফ আলেনা দেখেন মোহাদিস ও আলিম আদিব সাহেব আলিম মহাদ্দ সাহেব কিন্তু যখনই বললাম মোহাদিস সে তো আলেম ঠিকই আছে কিন্তু হাদিসের স্পেশাল আলেম তার মধ্যে আছে যখনই বললাম বক্তি ফেকি বা বুস্তি সে ব্যক্তির মধ্যে এলেম তো আসে আলেম তো নিশ্চিত কিন্তু পীর কি বুঝলেন ব্যক্তি তো নিশ্চিত আলেম কিন্তু তার মধ্যে দুইটা গুণ আছে একটা এলমে জাহের একটা এলমে বাতেন যখন আমি বলবো পীর তার মানি সে আলে পরেও বিশেষ গুম তার মধ্যে আছে ঠিক পীর তো আলেম ঠিকই আছে আমাদের দেশের না যেগুলি কোরআন হাদিস জানে না এ তো পীর আর সারফান। নাম না আর শুধু আকলের নাম না শুধু মোহাম্মতের নাম না শুধু যুক্তির নাম না শরীয়তে মহাম্মদ আলীমের নাম মোহাম্বতের নাম যুক্তি বিহীন ছাড়াও না কি কথা ঠিক না এই দুই জিনিস কি কথা ঠিক না বলতে পারে পাইলেন কোথায় পাইছে কোরআনের মধ্যে আল্লাহ আলামে পাকের মধ্যে ফরমান সুরাপের সতেরো নম্বর আয়াতিল্লাহ আল্লাপাক যাকে হেদায়ত দিবেন সে হেদায়ত প্রাপ্ত আর আল্লাপাক যাকে হেদায়ত দিবেন না গোমরা করবেন কি করবেন জোরে বলেন আপনি কোনদিনও পাবেন না তার মানি কি বুঝলেন আমি সহজ ভাষায় এই আয়াতের তরজমা মানুষকে বুঝাই সমস্ত মানুষ বুঝতে পারে কেমন যেই ব্যক্তিকে প্লেট দেওয়া হবে সে খানা পাবে যাকে কথা বলেন সবাই আকে যে প্লেট পাবে না আমি তো বলিনি খানা দেওয়া হবে না বুঝলেন কেমনে কথা বলেন প্লেট আছে প্লেট আছে প্লেট নাই খানার সম্পর্ক প্লেটের সাথে প্লেট আছে তো খানা আছে। প্লেট নাই জোরে বলেন মর্শেদ নাই হেদায়েত নাই ক্লিয়ার অমাইল আল্লাহাক করবেন পথ ভ্রষ্ট করবেন আল্লাহাক তার জন্য মুর্শিদের কোন ব্যবস্থা করবেন না জিদ মুসিদ পাইলাম কোথায় কোরআনের মধ্যে কোন মুর্শিদ এইটা আমাকে জানতে হবে কি কথা ঠিক না শোনেন আমরা পাঁচ হত্যা নামাজ আল্লাহর কাছে কি দোয়া করি এহদিনস সিরাতনুলকাবহ আলহামদুলিলমিনহীম মালিকদ্দিন ইয়স্তিনহদিনমস্তক সিরাতনহদীস ঠিক আছে না আমার পড়া এইটা আমি কোরআন খুব কঠিন এই বেহাদ অবস্থা দেখেন আল্লাহ কি বলে নামাজ পড়ার সময় পুজু আগে কর পবিত্র আগে পবিত্র ছাড়া আমার সামনে দাঁড়াইস না যেখানে দাঁড়াবি সেবাজ এখতি কর আল্লাহ বান, হাত বান এবার দোয়া করা শুরু কর আলহামদুলিল্লাহ আর কিয়নাহ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَإِذَا قَالَ <سؤال> الْعَبْدُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ قَالَ <سؤال> اللَّهُ عَزَّ وَجَلَّ حَمِدَنِي عَبْدِي وَإِذَا قَالَ الْعَبْدُ الرَّحْمَنِ الرَّحِيمِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَسْدَى عَلَيَّ عَبْدِي وَإِذَا قَالَ الْعَبْدُ مَالِكِ يَوْمِ الدِّينِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَجَّدَنِي عَبْدِي وَإِذَا قَالَ قال الله عز وجل هذا لي عبا وهذا لعبدي ولي عبدي ما سال واذا قال العبد اياك نعبد واياك نستعين قال الله عز وجل هذا لعبدي ولي عبدي ما سال واذا قال العبد اياك نعبد واياك نستعين اهدنا الصراط বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ বলে আব্দি বন্দা আমার খুবই প্রশংসা করছে যখন বন্ধ বলে সাথে। এর জন্য সুরায় ফাতে আয়াতে অক্ষ করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলহামীন আল্লাহ দেওয়ালে হামিদানি আব্দি বন্দ আমার প্রশংসা করছে যখন বন্দোবল আর রহমান বন্দামার খুবই সানা সেবা বয়ান করছে আমি তো রহমান আমি তো রহিম যখন বন্দা বলে মালিক ইয়া উমনি আল্লাহ মালিক অন্য কেউ মালিক না আব্দি হাজা বাইনি ইয়াকা না আমার জন্য বন্দা নিজের জন্য আমরা তোমার কাছে বন্দা কিছু আমার জন্য কিছু নিজের জন্য আর বন্দা যা নিজের জন্য চাইছে আমি তা তাকে দিয়া দিলাম এপরে। পথ না ওই পথ দেখা যাত যে পথে চলার পরে যাদের উপরে বর্ষণ করছো যাদেরকে কবুল করিয়া নিম দেখায় তাদের পথ মি আলাইহিম, হিম গজবৃত কারা ইয়াহুদিরা দল কারা খ্রিস্টানরা এর জন্য যারা দল ভাবে খ্রিস্টান কি কথা ঠিক না এর জন্যই তথাকথিত আহলে হাদিসদের নাম বারোশো হিজড়িতে আবদুল হাক বেনানসীর মাধ্যমে খ্রিস্টানরা নাম করছে এদের নাম বহু কোনো জায়গায় বলে মোহাম্মাদামগড়া নেই কোনো ঝগড়া নেই ঝগড়ার কোন কারণ নেই খুব ভালো মতো চেষ্টা করেন দ্বিতীয়বার যা মোবাইল বাঁচবে মোবাইলটা হালাইয়ে দেবেন ওই বিয়া করে যেন বসার অধিকার নেই খুব ভালো মতো বুঝেন আমাদের মধ্যে জ্ঞান কোন জায়গায় সমস্যা কোন জায়গায় পড়া বারবার হাত মারা এবং না পড়া এগুলো হলো সাপের খেলা এগুলো কিসের খেলা সাপের খেলা বুঝেন। সাঁপুরা সাপ খেলা দেখায় সাফরিয়া কি দেখায় তার উদ্দেশ্য কি বলেন তো সাফের খেলা উদ্দেশ্য না তার মূল উদ্দেশ্য হল যখন শ্রোতা বা দর্শক আকৃষ্ট হবে তখন তার ওই ব্যাগের মধ্যে যে তাবিজি করা উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হল তাবিজ ঔষাদ বিক্রি করা ঠিক লামিদলাভি কিছু মাসালা কি মাসালা মতনৈকৃত কিছু মাসালা আমি জোরে পড়া না পড়া এখতলাভ আছি রফলিয়া এবং না এবং না আমিন পড়তে বলেন যদি রফল ইয়াদ মতানক্য নাই থাকে তাহলে বড় দুই ইমাম রফলিয়া দেন করতে নিষেধ কেন করেন ছোট দুই ইমাম রফল ইয়াদ করতে কেন বলেন কথাটা বুঝাতে পারিনি এরকম হাজারো মাসালের মধ্যে আসি কি নাই শুধু তাই নয় বাবা আমাদের ইমামদের আবার তরফাইনের সাথে ইমামের একতলাপ আসি কি নাই ইমাম জোফারের সাথে একতলাপ একটা ইমাম জোফার রহমাতুল্লাহ আলাই আমাদের ইমাম ইমাম জোফার আমাদের দা ইমাম জোফার বলেন না কথা কোন ধুইলি যথেষ্ট হয়ে যাবে দেখেন একইভাবে দুই শিষ্য কথা ঠিক না তাদের মধ্যে মতাবে থাকতেই পারে থাকবে আছে ব্যাপার না সাহাবাদের ছিল কি কথা ঠিক না এতে কোনো ব্যাপার নাই উদ্দেশ্য মাঝহাকে অস্বীকার করা ইমাম কে অস্বীকার করা ইমামকে মাঝহাফ কে অস্বীকার করা কি এইগুলি অস্বীকার করার ভিত্তিতে মুসলমানদের মধ্যে করে মসজিদে মোটা একটা উদাহরণ দেবে এরকম তালগাছের মতো যেটা সমস্ত মুরুক্ষরা বুঝবে যেহেতু ওরা স্বীকার করে মুরুক্ষদেরকে ওরা সবচেয়ে বড় স্বীকার করে কাদেরকে মুরুক্ষদেরকে সে বাংলা শিক্ষিত হতে পারে সে ইংলিশে ডক্টর হতে পারে ইসলামের ব্যাপারে যুগে যুগে যেই জামাত যেই দল মাস্তি হয়ে গেছে যেমন শিয়ারা একসময় মুসলমান ছিল শিয়ারা একসময় একসময় মুসলমান জোরে বলেন কিন্তু মুসলমান থেকে বের হওয়ার নাম যেমন পল্টনে আস পল্টনে ঠিক না কি বুঝলেন টিহারা একসময় মুসলমান থেকে বের হওয়ার কারণ তাদের মাসজিদের নাম কি মাসজিদ দেখছেন মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মুসলিম নামিদিম নেই আলাদা হয়ে গেছে বক্সিবাজার মুসলিম মাসজিদ নাম মাসজিদ কি আছে একসময় মুসলমানও ছিল কিন্তু মুসলমান থেকে বের হওয়ার কারণ তাদের মাস্তিদের নাম কাদিয়ানি বাহাই একসময় মুসলমান ছিল বাহাই এক সময় মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মাস্জিদের নাম বাহাই মাসজিদ পল্টনে আস পল্টনে ঠিক না কি বুঝলেন যুগে যুগে যখন যেই সময় মুসলমান থেকে যেই গুরু বের হয়ে গেছে তাদের মাসজিদ জোরে বলেন বর্তমানে আর একটা দেখা যায় সবাই বলেন কি মাসজিদ সবাই বলেন তার মানে কি তার মানি তার মানি হল আওয়ামী লীগের মাসজিদ একটা কথা ঠিক না কিন্তু যে জামাত মুসলিম থেকে বের হয়ে গেছে তাদের মাসজিদ আলাদা হয়ে গেছে সেই মসজিদের নাম কোন মাসিদিস মসজিদ একটা সহজে বোঝেন বাংলা উদাহরণ বুঝেন আপনারা তো সবাই বুরুক্ষ অনেকে বাংলা কথা বলি শুধু তাই না বাংলাদেশে দুইটা কবরস্থান কবরস্থান মুসলিম কবরস্থান কবরস্থান না ওদের লাশ দাপন করে এর ওদের খ্রিস্টানদের কবরস্থানে লেখা আছে খ্রিস্টান কবরস্থান আর মুসলিম কবরস্থানের নামে লেখা মুসলিম গোরস্থান মুসলিম কবরস্থান কবরস্থানের গোষ্ঠী খবর নাই দেখবেন আপনার উত্তরবঙ্গে বিশাল গেট দিয়া গেটের মধ্যে লেখা আহলে হাদিস কবরস্থান সহিদা পোষণকারীদের কবরস্থান বই কিতাব দেখছেন আপনারা ওদের বই কেতাব দেখছেন ওদের বই কেতাব হলো আমরা যারা মহাবি আছে সবাই মুর্শিক সব মুর্শিক ওদের ভাষায় এর জন্য কি ওখানে সহিদা পোষণকারীদের কবরস্থান মানে আমাদের আকিদা গল্পে তারা মোমেন এর জন্য কোন কবরস্থানে কোনো দাপন করা এর জন্য ওরা কবরস্থান ভিন্ন করে ফেলাই মুসলমানের গোষ্ঠীর খবর নাই পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মুসলমানের গোষ্ঠীর শুধু তাই নয় তখন জানোই না ওদের খবরই তোমরা জানো না ওদের মূল অর্থ কি আচ্ছা বলেন তো আপনাদের আজান দেয় আর নামাজ আমরা যারা জহুরের নামাজ পড়ি যেই সময় পড়ি আমাদের জহুর নামাজ হয় কি হয় না এই প্রশ্নটা করেন তো ওদেরকে ওরা কি বলবে হয় কুষ্টি ক্ষমতা নাই আমাদের নামাজ হয় এই কথা বলার মতো এই কথা বলার মতো ক্ষমতার চোদ্দ গোষ্ঠীর মধ্যে নাই আমরা যেই সময় নামাজ পড়ি জিজ্ঞাসা করেন তো আমরা যে সময় নামাজ না ওরা কি বলবে আমাদের নামাজ হয় কি হয় না এছাড়া যখন নামাজ পড়ি হয় কি হয় না ওরা বলবে তা তোমরা আলাদা করলা কেন যদি আমাদের নামাজ হয়েই যায় তাহলে তোমরা একসাথে আজান দাও না কেন একসাথে নামাজ পড়ো না কেন কারণ কারণটা কোথায় কারণটা কারণ কি আর কিছু না কারণ আর কিছু না খ্রিস্টানরা গোটা দুনিয়ার মধ্যে দুইটা শব্দ প্রয়োগ করছে একটা ন্যাশনালিজম এক পার্টি ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ আগের গোটা দুনিয়ার মুসলিম ছিলাম এক জাতি ইরান তুরান এরাক সমস্ত মুসলমান সব ছিলাম এক জাতি আমি আমি মুসলিম সেব হোক আজম হোক ইয়ামান হোক ইরাক হোক কিন্তু ওরা সিস্টেম ন্যাশনালিজম জাতীয়তাবাদ এখন কি আমি আরবি আমি আজমি তুমি এরাকি তুমি এরানি তুমি হিন্দুস্থানি তুমি তুমি আফগানি আমি মুসলমান আমি আফগান জাতি আমি মুসলমান আমি হিন্দু মুসলমান আমি আরবী জাতি। আমি আমি আরবি গোটা দুনিয়ার মুসলিম দেশগুলিকে আলাদা করে ফেলেছে ঐক্যতা বিনষ্ট করছে ঐক্যতা ধ্বংস করছে এখন কি করি সৌদি আরব ইয়ামানের বোমা বর্ষণ করে এরাদ সেহেতু ইরাকি সে তো মুসলমান না সে তো সৌদি সে তো সে তো মুসলমান না পার্থক্য সৃষ্টি করছে শত্রুতা সৃষ্টি করছে আর শব্দ কি পার্টি পাট থেকে পাটি জোরে বলেন পাট অংশ পাট কি অংশ আগে একই ভাবে সন্তানের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো এখন কি করছি পাট পার্টি তার মানে কেউ আওয়ামী কেউ যাসদ কেউ বাসদ কেউ ন্যাব এই কথা ঠিক না আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো ষাটটা এখন পার্টি করার কারণে একই মুসলমানের বিপক্ষে আমি তো মুসলমান না আমি বাসদ এখন খ্রিস্টানদের দরকারটা কি মুসলমান মুসলমানিটি সৃষ্টি করে সহজ কথা কথা ঠিক না এরপরে খ্রিস্টানরা চিন্তা করছে এরপরও খ্রিস্টানা চিন্তা করছে ঘটনা কি ন্যাশনালিজম করলাম পার্টি করলাম নাই যা আমরা স্কুল ইউনিভার্সিটি সাপ্তাহ দেয় নাই বড় মাধ্যমে সব কিছু করলাম এরপরও পাকের মুসলমানগুলি এত ডিভাইডেড হওয়া সত্ত্বেও পুরা পাক বর্ধমে না কেন রাস্তা রাস্তায় মারামারি করে খুনা খুনি করে কিন্তু খ্রিস্টানদের মনে আশা পূর্ণ হয় নাই আপনার জানেন খ্রিস্টানরা এদের শাসন করছে কত বছর ওদের সংখ্যা জানেন মাত্র ছয় হাজার এই গোটা পাক ও দেশটা শাসন করছে যখন দেখল যে এখন মুসলমান মারামারি করে রাস্তায় রাস্তায় খুনা করে রাস্তায় রাস্তায় একটা একটা বাড়ি বাড়ি রাস্তায় রক্ত হয় রাস্তায় কিন্তু মসজিদ গিয়ে সব মসজিদে গিয়ে মারামারি করবে মসজিদে খুলে করবে মসজিদে রক্ত বাসাবে মসজিদে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো তথাকথিত তর্জমা দেখিয়া যে কার অনুকরণ করা যাবে না কার অনুকরণ কোন সময় একজনের লেখা পড়িয়ে বলতেছে সেই সময় ব্যক্তি অনুকরণই করতে আসে কথাটা বুঝিতে যখন লেখা দেখে পড়তেছে বসিয়ে বলে আল্লাহ রসুলের বাড়ি কারোর কথা মানা যাবে না কি বলে কি বলে না কত সুন্দর আর মুরুখরা সবাই শুনতে আছে সাতকা কিন্তু তখন একজন জ্ঞানী লোক নাই ওই মজলিশের মধ্যে আল্লাহ কিনা আগে আপনি নামেন তারপর কথা বলেন আপনার কথা মানবো কেন আপনার কথা মানবো কেন বলেন চাটুক পাখির মুরুখের গোষ্ঠী আর আমরা ফতুয়া দিয়া বসে বাংলা দিয়া গুষ্টি আলাদা মসজিদ বানাইতেছে আলাদা মসজিদ বানাইতেছে আপনাকে জানেন আব্দুর রহমান জিএম কোথার খবর আছে খুব কঠিন এদের মূল উদ্দেশ্য হল মুসলমানদের মাথার মধ্যে ক্যান্সারের বীজ বোপন করা কারণ অনুকরণ সারা এই যেমন আমি আসছি আপনারা এখানে আসছেন জানাস ওরা ইতিহাস দেখছে মাইনুদ্দিন এক হাতে এক কুঠির উপরে হিন্দু শুধু মুসলমান হইস এই দেশে পোটম হাদিসের দরদেশ মহাদিস রহমানের তিন একজন পীর ছিলেন তিনি একজন আলফিসান তিনি একজন পীর ছিলেন ওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কে হজরতুল একজন পীর ছিলেন তার প্রত্যেক পৃষ্ঠপোষক ছিল রশিদ আহমদ গম্ভীর তিনি একজন কি ছিলেন কি দেখছে যে কোটা পাগ্রদৌম দেশটা প্রত্যেকদের দেশ এদেশের মানুষ মূর্তি পূজা করত এদেশের মানুষ টুপি কোথার থেকে এত দাড়ি কোথার থেকে এত লম্বা জামা কোথার থেকে এত মসজিদ কোথার থেকে এত কেউ না একমাত্র সাত হকানি পীর এ দেশের মানুষের মাথার মধ্যে এদেশের ঘরে ঘরে ঘরে ঘরে গিয়ে মানুষকে দাবাত দিস সবকিছু পিঠে রুচিল কারণে খ্রিস্টানরা চিন্তা করছে পীরের গোষ্ঠী করছে না একদম মানুষ জ্ঞানী আছে যারা পীর সম্পর্কে জানবে কিন্তু পীর টুফি নাই নামাজ নাই রোজা নাই আহা বিশ্বলিহে কোনো সম্পর্ক নেই যেমন খ্রিস্টানরা কি মনে করে জানেন যত পাপ করো যা কিছু করো শুধু কুরুশকে ওই যে ওই দিকে চুমা দেবা গির্জায় গিয়া পাশ্বাস হলে পুরুষকে যদি আমি চুমা করতে পারি আর পাড্রির সামনে গিয়া যদি মাথা নত করতে পারি আমার সব গুণাম ঠিক ওই ওরিয়ান্টালিস্টা এই মৃতটা সুফিস নামে এই ভণ্ডদের মধ্যে আকিদে সৃষ্টি করছে তুই তুই যদি নামাজই পড় তুই যদি রোজাই রাখো তুই যদি পড্ডাই করো তুই যদি ঘুষি সার তোর সব এবাদত করতে হয় তাই পীরের কাছে গেছ কেন ওখানে গেছ কেন তুই পীরের মধ্যে যদি ক্ষমতাই না থাকে এত করে গেছ কেন তুই পীর তোকে জানা তুই গেছে জাহান্নাম থেকে বাঁচাই দেবে পীর উলোহিয়া বাচ্চা দেওয়ার মালিক কে ওরা পীর কে বানাইছে ধনী বানা মালিক কে ওরা পীর কে বানাইছে সুস্থ করা মালিক কে ওরা পীরকে বানাইছে সব খ্রিস্টানদের দালালি সব ভান্ডামি সব ভান্ডামি আমি আগেই বলছি পীর শব্দের আগে অর্থ মুর্শিদ মুর্শিদ শব্দের অর্থ পথ বলেন কি কিসের পদ প্রদর্শন করবে জান্নাত জাহান নামের এইটা জান্নাতের পথ এইটা জাহান নামের পথ ওস্তাদের কাজ পড়া শিখাইয়া দেওয়া ছাত্রের কাজ পড়া মুখস্থ করা এক্সিমানের কাজ পাশ করাইয়া দেওয়া পীরের দায়িত্ব পথ দেখাইয়া দেওয়া পীড়ার দায়িত্ব পথ দেখাইয়া দেওয়া সালেকের দায়িত্ব পথে চলা আমার মাওলার দায়িত্ব জান্ন পুছাইয়া দেওয়া কোন পরামর্শ দিছে দেখছে আমার মালা কত মেহেরবান মালা ইয়া আই হাল্লা দিনা মানু হ ইমানদারের শামসুল আদেশ করছেন আল্লাহ কে ভয় করবি কিভাবে তোর মধ্যে আমাকে ভয় করার আমাদের যোগ্যতা নাই সেই ক্যাপাসিটিও তোর মধ্যে নাই কিভাবে তুই ভয় করবি যা তার সাথীত্ব গ্রহণ কর তোর গায়ের মধ্যে লম্বা জামা নাই যার মধ্যে লম্বা জামা গায়ে আছে তার সাথে চলিয়া যা তোর চোখের মধ্যে পানি নাই যার চোখের মধ্যে পানি আছে তার সাথী গ্রহণ কর আপনার কি দেখেন নাই কিরে আবদুল্লা ভাই তো কত এক মাস আগেও দেখছি দাঁড়িয়েছা আজকে খোসা খুশা দাঁড়িয়ে থেকে আবদুল্লা ভাই আমাকে একজন ঘটনা রাখি বলে ভাই তুই তাকে নামাজ পড়ত না এখন নামাজ পড়া কি হইল ও মুখে হালকায় গেছিলাম মাসে গেছিলাম কেউ হয় না ভাই একদিন দাঁড়িয়েছিল না এখানে দেখাই হাজার হাজার এই মাঝদেশের মধ্যে দেখাই টুপি ছিল না চোখের মধ্যে কথা বলতে পারে না জবানের মধ্যে তার এবার মগ্নার চেহারার মধ্যে নুরানি পয়দা হইয়া গেছে আশা করা যায় আলহামদুলিল্লাহ চক্রান্ত করতে না পারে কাজে মজাহিদের ব্যাপারে তথাকথ তাহলে হাদিসদের ব্যাপারে সবাই সোচ্ছার হওয়ার জন্য রাজি আসেন পাহাড়ের উপরে বসো রাজি আছি আসমানে বসো সেখানেও রাজি সব জায়গায় রাজি আছি ক্লিয়ার কাট কথা ধানাই ফাড়ায় চলবে না বাংলাদেশে আজাদ হবে যুবক বাবারা আমি মনে করি আমি মনে করি বর্তমান যুগে এই লামিদের যদি মানুষকে পরিত্রাণ করতে পারো এর বড় দিনের কিছুই হইতে পারে সবচেয়ে বড় খেত এই খ্রিস্টানদের দালালের বৃষ্টিকে প্রতিহত করা সবচেয়ে বড় খেদম মারাত্মক আমি স্বল্পটাই বুঝাতে পারব না ওদের বইগুলি পড়লে আমার পশম দাঁড়ায়া যায় ওরা ইমাম আজম রহমতুল ইমাম পূজা করি মারাত্মক অবস্থা ওদের দৃষ্টিতে আমরা সবাই মুরশেদ সবাই জাহান্নামি এক লাম সাহেব বললাম তোমাদের ভাষায় খুব কঠিন খুব কঠিন কি রাজিয়া আলহামদুলিল্লা যখন জামাত পরিষদের ওলা ভাই সব সময়লা মসজিদ বানাইছো এই তিনতলা দুই তালা মসজিদ বানানোর আছে কি নাই হাদিস কোরআন দিয়ে প্রমাণ না দিয়া সামনে মসজিদ বানাই পারব না সব কি কথাটা সহজ না কি কান কি বাংলা কথা ছোট্ট একটা মশালা কি কথা ঠিক না কি ছোট্ট মশালা না ওদেরকে বলবেন ভাই আমি একটা মশালা ঠেকেছি কি মশালা মহিষের গোস খাওয়া কি গোস আর মহিষের দুধ খাওয়া যায় দলুল দেব তো কারণ ওরা তো হাদিস কোরআন কিছু মানে না ওদেরকে বলবেন ভাই দুই তালা তিনটাল সৌদিতে দুই তালায় তিন তালায় চারটালায় এই দুই তিন চার তলায় তো জায়গ আলার উপর থেকে পাথর মারে না যারা দেখছেন জায়জ আসে কিনে কি দিয়া প্রমাণ দাও দিয়া এরকম কোরআন একসাথে ছিল না এইটা করছে ওসমান রাবি আল্লাহ এই বর্তমানে কোরআন পড়া যায় কিনা কোরআন হাজি ওদেরকে বলবেন যে এরাবালা কোরআন শরীফ নকতা প্রমাণ দাও আমার নবীর যুগে সাহাবাদের যুগে কোরআনের মধ্যে ছিল না জের জবর ছিল না দেশে কেউ কথা ঠিক না সেই কথা আগে বলো আরেক মাসালা মনে থাকবে ছোট্ট মাসালা যে আমার বাবার তো অসুস্থ সে বলছে রক্ত দিতে হবে ডাক্তার বাবার মধ্যে রক্ত ঢুকানো যায় আছে কি নাই আর আমার বাবা মা করতে পারবে না কাজে আর একজন আর গায়ে মধ্যে রক্ত দেওয়া যায় কি নাই কি দিয়ে প্রমাণ দেয়াস মানি না কেয়াস হবে না এরপরে আরেকটা ছোট্ট মাসালা জিজ্ঞাসা করেন একজন মহিলা মারা গেছে তাকে গোসল করবে আরেকজন কথা ঠিক না মহিলা পাইতেছি কোন পবিত্র মহিলা এখন এই মহিলাকে কি করবো বিনা গোসল কি দাফল করবো না গোসল করাবো আর কেমনে করাবো সেই ফতুয়া কোরআন হাদিস দিয়াবে কি কথা ঠিক না আর কথা বলেন যেহেতু মানুষ নেই বোখারি পাই লাখ বোখারি মুসলিম মুসলিম বখারি তোর রসুলের জমানায় ছিল না সিরিকে এরপর বাংলাদেশে ওদের অবস্থান এই কথা বলা সুযোগ নাই ওরা তো মোহাম্মদকে শিকারই করতে চায় না ওদের গুরু জাকির নায়ক কে একজনে প্রশ্ন করছে কি প্রশ্ন করছে কিন্তু নবী মোহাম্মদ মানে না সে জান্নাতে যেতে পারবে কি পারবে না প্রশ্ন খুব কঠিন এক ব্যক্তি আল্লাহ কে মানে নবী সে জান্নাতে যেতে পারবে কি আমার জাকির সাহেব কি প্রশ্নের জবাব দেয় শোনেন সে বলছে আল্লাফাকুল্লা শেষ পর্যন্ত জাহান নামীদের মধ্যে একটা খেয় মারবে যাদের মধ্যে সামান্য ইমানও থাকবে তারা বের হয়ে আসবে উনি সেই হাদিস খেয়াল করছে যে ও একদিন একদিন জান্নাতে যেতে তোমরা যেখান থেকে পেট্রোলের পয়সা আইন গিরি চালাও সেই সৌদি আরবের পতাকার মধ্যে লেখা আছে তোমার গুরুদের পতাকা দেখছেন আপনারা বলেন তো বাংলাদেশের বুরক্ষো যেটা সেরিকি কলেমা সৌদি তোর আলিমদের কে বলতে পারো না নাসির উদ্দিন আলমার বলতে পারো না বিন বাঁচ বলতে পারব না তোদের দালালকে বলতে পারো না যেখানে মগজের মধ্যে এক জিনিস মোহাম্মদ রসুল্লাহ সম্পূর্ণ ভিন্ন জিনিস অর্থ কি রসুল আল্লাহ প্রেরিত আমাকে বলেন তো সব তো আলাদা কি কথা ঠিক না খুব কঠিন কি মনে থাকবে তো ইনশা আল্লাহ কি দানের পিছনে সবাই আছেন যুবকরা আছেন তো সবাই ইনশাল্লাহ সবাই আল্লাহ আমাকে আমাদের সবাই কে কবর করে না যাই হোক আজকে কথাবার্তা অন্যদিকে স্বর্ণের দোকানে আমার মামলার পরিচয় পাওয়া যায় কি কথা ঠিক না কদিক সাতিত্য গ্রহণ করো কাউলের পানি পান করাইয়া দিবেন আমার নবী বলেন বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে। যে ব্যক্তি এক পেয়াল হাউসে কাউসাল আল্লাফাক রব আল তাদের জাহান নামের ফয়েসালা দিয়ে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহাক নিজেই প্রশ্ন আমা কেমন জাহান নাম কোন এক ব্যক্তি যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চাল পানি আর পানি কিছুই থাকে না হাবিয়া এমন একটা জাহান নাম যার ডাইনে থাকে না একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন চারিদিকে আগুন আর আগুন ওই হাজাব তো কেউ সহ্য করতে পারব তুমি মাফ করিয়া দাও হুজুর গুনার কাজ আমি করবো গুনার কাজ আমি যাবো আপনি এত ব্যাস্ত কেন আপনি কেন ই বা আমার হাতে বাইরে ধরতে চান বাবা তুমি করো তুমি যদি পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও দেখো কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে। তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেন তুমি মানুষ হইয়া দেখো বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা বাচ্চা তোমাকে তখন তুমি বাচ্চাকে বলবো না তুমি তুমি আমাকে লাত্তি দাও কামর দাও গালি দাও অরে বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া আর তো বাবা সব পানির থেকে উন বাল্লা বাবা ঠিক আমরা কোনো হাদিসের দৃষ্টি দেখতে আছি কত গাল্লের বাদ্দ সিনেমায় মজা পাইয়া ডাড়ি কাটায় মজা পাইয়া মদে মজা পাইয়া সেনায় মজা পাইয়া সুদে মজা পাইয়া ঘুষে মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা ভাইয়া এই খেলা কিনারায় অবস্থায় হঠাৎ যদি পিছন ধাক্কা দিয়া হয় অমনি উল্টে জাহান নামে পড়িয়া যাবে রে বাবা আর তো মনে হয় থেকে উঠ আল্লাহ তবে মোহাম্মে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্ন সবাই যাইতে মনে চায় এবং আমার পেশার নকশা এবং শয়তান লাগিয়া রয়েছে এই নক্সে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক কানে আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানের কিন্তু নামে ভেজাল ব্যবসা তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুনেক আমলাক মজবুত হইয়া যাইতে আছে। গুনার কাম সারতে আছে। নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষ নাম কি ফলে পরিচয় চর্মনায় বুঝিনা মোল ধর কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুণার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে মতের ময়দানে গলাগলি বাঁধিয়া মা একসাথে জান্নাতে যাওয়ার তো দেহামিন আল্লাহ ও পরদালা মা বোনের ও আমার পর মা বোনের একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বৌ হুই মনের রে মন কত মেয়েও লোকের শরমত খাওয়াইছে কত মেয়েলো করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মারা বাইর হব ছেলে মামা নিয়ে হাত তুললাম রে বাউ না আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কে নিয়ে হাত তুললাম রে বা আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাঁড়িওয়ালা যখন তখন লজ্জা আল্লাহ আল্লাহ কত বেগুন না বলে আমার দিকে না তাকাইয়া তোমার যে বন্ধার হাত পছন্দ হয় তার করবাই না তুমি ক্ষমা করবাই না আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ দাঁড়ি কাটিয়া ফলাইছি, কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছি আ কেউ মদ গাজা পান করিয়া ফলাইছি। আমাদের নামটা উঠে আল্লাহ রেদায় মালা না পরে কাউকে বিদায় দিও না কবরের সবার কবর আজাব কে মাফ করে দাও খাস করে আমাদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও মা দাদা সব দুনিয়ার মাশা একদিন মাকামকে জান্নাতের মধ্যে বলন্দ করে দাও আমাদের আহ তোমার খাস গোলাম বান্ধি সব কবুল করে না রব্বা হাজির তাই নজালি